একাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শুধু পাণ্ডিত্য মিথ্যা সাধনা ও বিবেক বৈরাগ্য সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল তাঁহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহিরগত হইতেছে আর বাচ্চ্যজ্ঞান নাই মুখে একটি কথা নাই নেত্র স্থির নিশ্চয় জগতের নাথকে দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের নাই বলিতেছেন আমি জল খাব সমাধির পর যখন জল খাইতে চাহিতেন তখন ভক্তরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ জ্ঞান লাভ করিবেন ঠাকুর ভাবে বলিতে লাগিলেন মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি তারপর আমি আবার বলেছিলাম মা আমি আরেকজন পণ্ডিতকে দেখব তাই তুই আমায় এখানে এনেছিস পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন বাবা আর একটু বল বাড়াও আর কিছুদিন সাধন ভজন করো গাছে না উঠতেই এক কাঁদি তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন আরও বলিতেছেন যখন প্রথমে তোমার কথা শুনলুম জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয় যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলা কেঁচোর মতো হয়ে যায় প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তা লোট ডাকতে হয় না অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি লবেন আম সন্দেশ টাকা করি শাল এইসব এনেছি আপনি কি লবেন আমি সে সকল লোককে বলি দূর কর আমারও সব ভালো লাগে না আমি কিছু চাই না চুম্বুক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো এসো বলতে হয় না লোহা আপনি চুম্বুক পাথরের টানে ছুটে আসে এরূপলোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি আছে বই পড়ে কি জ্ঞান হয় যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আরেকজন রাস ঠেলে দেয় তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন জ্ঞান আর পুরায় না মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে তাই জিজ্ঞাসা করছি কোনো আদেশ পেয়েছ কি না হাজরা বললেন হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন কেমন মহাশয় পণ্ডিত বললেন না আদেশ তা এমন কিছু পাই নাই গৃহস্বামী বলিলেন আদেশ পান নাই বটে কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বললেন যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল ভাই রে আমি কত মত খেতুম হ্যান করতাম ত্যান করতাম এই কথা শুনে লোকগুলি বলা বলি করতে লাগলো শালা বলে কী রে মত খেত এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও কোমর বাঁধি আমি বললাম ওগো একটা গল্প শোনো ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে যত লোক তার পারে বাহ্যে করতো সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত কিন্তু গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন সকালে পারে বাহ্যে করেছে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কী আশ্চর্য একেবারে বাহ্যে করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপ্রাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই কলকাতায় অনেক হনুমান পুরী আছে তাদের সঙ্গে তোমার লড়তে হবে এরা তো যারা চারিদিকে সভায় বসে আছে পাঠা চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বল দেখি আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে তাই বলছি ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ডুব ডুব ডুব রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেমেরত্ন ধন ডুব ডুব ডুব রূপ সাগরে আমার মন খোঁজ খোঁজ খোঁজ খুঁজিলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ দিব দিব জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে চালায় আবার কুবির বলে গুরুর এ সাগরে ডুবলে মরে না এ যে অমৃতের সাগর আমি নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর রসের সমুদ্র তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল আচ্ছা মনে খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস কোথা থেকে রস খাবি বল নরেন্দ্র বললে আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাব কেননা বেশি দূরে গেলে ডুবে যাব তখন আমি বললাম বাবা এ সচ্ছিদানন্দ সাগর এতে মরণের ভয় নাই এ সাগর অমৃতের সাগর যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে তাই তোমায় বলি সচিদানন্দ সাগরে মগ্ন হও ঈশ্বর লাভ হলে ভাবনা কি তখন আদেশও হবে লোকশিক্ষাও হবে